یا اَلتَّقِ <سؤال> الْمُؤْمِنُونَ اتَّقُوا উনি কোন দরে আসতে পারেনি আজকে এখন থাকতে পারেনি যেন আশা করি আমরা কালকে ইনশাআল্লাহ কিতার থেকে আজকে শুধু দুইটা কথা আমাদের ওই আদিস কাবার আমাকে ইন আল্লাহ দোয়া সম্পর্কে কালকে কথা রয়েছে একটা তো কালকে আলোচনা হল নিজে দোয়া কম করা অন্যের কাছে দেওয়া বেশি চাও অন্যের কাছে চাইতেই থাকি নিজে কিন্তু কোনো সময় সাথে লম্বা সময় এটা এর মানে আসলে দেওয়ার গুরুত্ব নেই আরেকজনকে খাটালাম বা কথার কথা বললাম দোয়া দোয়া কর এখন অন্যেরা যখন আমার জন্য আল্লাহর কাছে বলতে থাকতো আল্লাহ কি করব তে কোনো খাবার নেই কাছে দোয়া চাওয়া একটু ভালো দোষের কিছু নেই কিন্তু নিজে উদাসীন না থাকে নিজে দোয়া এই কথাটা একটু পরিষ্কার হওয়া দরকার অনেকে ভাষার সমস্যার কারণে দোয়া করা দোয়া চাওয়া দোয়া একমাত্র কার হক আল্লাহর হক লাহু দা আল হক সত্য দোয়া উপকারে দোয়া যে দোয়া এটা ওই দোয়া যেটা আল্লাহর দরবারে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আল্লাহর কাছ থেকে যে প্রার্থনা চাওয়া হয় সত্য দোয়া কাজের দোয়া অন্য কারো দরবার হাত উঠলে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শুরু করল কাজে আসবে এখানে বোঝার বিষয় যে আমরা বলি আমার জন্য দোয়া করেন দোয়া চাইলাম আর জন্য কাছে তো আমরা বলি দোয়া চাওয়া হ্যাঁ সালাম জন্য দোয়া চাই আমি যখন বলি যে আমার জন্য দোয়া করেন এটাকে তো আমরা ব্যক্ত করে এই কথা বলি যে কাছে দোয়া চাওয়া হলো তার কাছে অনুরোধ করা যে আপনি আমার জন্য আল্লাহ দরবারে দোয়া করুন আর দোয়া করা এরে তো আল্লাহর দরবারে প্রার্থনা করা তখন বলি দোয়া করেন মানে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার দোয়া হলো নিজের যেটা জরুরত যেটা থেকে আমি বাঁচতে চাই যেটা আমি হাসিল করতে চাই এই বিষয়টা আল্লাহকে বলা যায় আল্লাহ আপনি আমাকে দান করেন আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এই কাজটা অন্যের সাথে চলেন গায়রুল্লাহর কাছে যদি মানুষ এরকম যেটা থেকে রক্ষা পেতে চায় গায়রুল্লাহর কাছে রক্ষা চায় যেটা অর্জন করতে চায় ওটা গায়েরুল্লাহর কাছে যদি চায় তাহলে কী হবে তৃতীয় আরেকটা বিষয় পরিষ্কার হতে হবে সাথে হল আমরা সহযোগিতা গ্রহণ করি একে অপরের কাছ থেকে কাছে খরচ চাই আমার কাছে করছ যায় আমাকে এই কাজে একটু সাহায্য করেন ডাক্তারের কাছে গিয়ে অবস্থা পেশ করে তার পরামর্শ গ্রহণ করি কি ওষুধ খাব এরকম কোনো মশালা জানা নেই মুস্তির কাছে মশালা জিজ্ঞেস করি দেশের আন জানা নেয় ওই আইনের জন্য এই আইনজীবীদের কাছে যায়। ঘরের নকশা করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায় ওস্তাদ সাকরিদের সাকরি দোস্তাদের কাছ থেকে শিখে এরকম পুরো দুনিয়ার দুনিয়ার আল্লাহ রেখেছেন একে অপর থেকে সাহায্য নেয় এরকম সাহায্য নেওয়া এবং সাহায্য চাওয়া এটা কি জিনিস এটা হল উপায় উপকরণের অধীনের যেসব বিষয় উপায় উপকরণের আসবাবের অধীনের যেসব বিষয় এসব বিষয় বৈধ একজন আরেকজনের সহযোগিতা নিতে উপায় উপকরণের অধীনে যে সমস্ত বিষয় যত আমি বললাম না এতক্ষণ সব উপকরণের ভিতরে ওদিন একটা বস্তা আমি একা উঠাতে পারছি মাথায় বললাম যে একটু না আমার সাথে সহযোগিতা করে আল্লাহতালা যার কাছে আমি সাহায্যটা চাচ্ছি তাকে আল্লাহ তালা হাত দিয়েছেন শক্তি দিয়েছেন সে এটা ধরে আমার সাথে সহযোগিতা করতে অন্যের কাছে এমন বিষয়ে সাহায্য চাওয়া যেটার শক্তি আল্লাহ তালা তাকে দান করেছেন যেটার উপায় তার কাছে আছে এমন বিষয়ে আরোজন সাহায্য চাওয়া এটা শরীরেতে নিষেধ নয় আল্লাহ এটা নিষেধ করেন না বরং আল্লাহ দুনিয়ার প্রকৃতিটাই রেখেছেন এরকম একজন আরোজনের সাহায্য নিয়ে চলতে হয় মালিক শ্রমিকের সাহায্য নিতে হয় শ্রমিক মালিকের সাহায্য নিতে হয় রুগী ডাক্তারের সাহায্য নিতে হয় ডাক্তার রুগীর সাহায্য নিতে হয় ঘর বানাবে যে মিস্ত্রির সাহায্য নেয় মিস্ত্রি ঘর বানানো আর সাহায্য নেয় সব জায়গায় জমি আমি মধ্যে কৃষকদের সাহায্য নিয়ে থাকে জমিনের মালিকরা জমিনের মালিকরা থেকে ওদের সাহায্য সব ক্ষেত্রে এগুলো সব আসবাবের অধীনে উপায় অধীনের জিনিস এসব ক্ষেত্রে একজন আরোজনের থেকে সাহায্য গ্রহণ করা থাকি মস্তানুষ যাবে না আপনি রিক্সাওয়ালার সহযোগিতা নিতে পারেন কিন্তু তাকে শ্রম দিতে হবে এবং তার সম্মতিনে আপনি জবরদস্তি নিয়ে যাবেন আরেকদিন দেখেছি সিএমজিতে দুজন এসে সরাসরি বসে গেছে কোনো কথা নেই ওই বেতারা তো আমি দিন চেহারা মস্তানের মতো মনে হলো কিন্তু মস্তানি করলো না এটা আরেক রকমের মস্তানি আর কি মানে কোন ধমক চমক নাই খালি মুসের কেউ রাস্তা এখন তো আদর করে বললো যাইতে যদি না যাইতে পরের মার কি হবে খাস্তা না এটা এটা হলো পন্থ এখানে এই সহযোগিতা নেওয়া ছিল কিন্তু অবৈধ পান্তায় না আর যেসব বিষয় উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয় আসবাবের অধীনে নয় আল্লাহ ওই শক্তি কোনো মখলুককে দেন নাই এমন বিষয় মখলুকের কাছে প্রার্থনা করে যেমন একজনের সন্তান হয় না সন্তান চাবে কার কাছে নবিরাও আল্লাহর কাছে গিয়ে যাওয়া শুরু করে কোনো দিন দাবা মুর্দা পীরের কাছে বুজুগের কাছে চায় আমাকে সন্তান দেন আমাকে সন্তান দেন বাবা আমাকে সন্তান দেন এটা এটা কারো উপকরণের ভিতরে বিয়ে হয়ে গেল এখন কই সন্তান তো হচ্ছে না আমাকে সন্তান দাও এটা ছিল কোনো শারীরিক সমস্যা আছে কিনা ওটা জন্য ডাক্তারের কাছে যাওয়া যাবে ঠিক আছে সন্তান ডাক্তার দেবেন সন্তান আপনার ডাক্তার সন্তান ডাক্তারের থেকে আমি পরামর্শ নিচ্ছি ওষুধের কিন্তু শেফা কে এটা কারো কাছে এক কথা কঠিন মুসিবত যেটা আমি বুঝি যে আমি এখন নিরুপায় যেসব মুসিবত আমি নিরুপায় নির এই কথাগুলো বলার জন্য এখন বসি নাই এসেছে কিন্তু এই সমস্ত কথা মাঝে মধ্যে আলোচনা হওয়া দরকার পরিষ্কার থাকার জন্য অন্যের কাছে দোয়া যাওয়া দোয়া করতে বলা আমার জন্য দোয়া করেন এর মানে আপনি আল্লার কাছে নিজের জন্য তো দোয়া করেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এটাতে দোষ নাই তবে এটাতে ভুল যেটা হয় অনেক সময় কথাগুলো শুধু কথা এমনি রেওয়াজি কথা হয় রেওয়াজি যেন না হয় দিল থেকে হয় যে চাবে দোয়ার জন্য বলবে সেও দিল থেকে বলবে যাকে বলা হবে তিনি থেকে গ্রহণ করবে এটা খেয়াল রাখা দরকার আর একটা হলো শুধু অন্যের কাছে দোয়ার কথা বলে বলতে থাকবো আর নিজে দোয়া না এটা জানো না আচ্ছা আরেকটা বিষয় জিন্দা কোনো আল্লাহর বন্দা তাকে তো আমি বললাম আপনি আমার জন্য দোয়া দোয়া করে ওর কবরে গিয়ে কবরে যিনি শুয়ে আসেন তাকে বলা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেমন ময়াদকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম জাহর কবুর এখানে তো সম্বোধন করছি ময়াদকে সাথে আরও কিছু বলে দিলাম আমার এ সমস্যা আমি তো আল্লাহর কাছে দোয়া করি আপনিও একটু আপনি তো নিশ্চয় আল্লাহর বেশি কাছে আছেন এখন সলফিও মসলের মুাদা করি তো আর দূর হো জমিন পর হো তো করি গে তো সাড়ে তিন হাত নিচে ও জলফিও মসল আসলে কি আল্লাহ বেশি নিকোটা আসেন না দূর আসেন আমরা কি জানি কি হালাত আশা করতে যত বড় থেকে বড় বুঝে আমি কখনো বলতে পারি না আশা রাজি আল্লাহ কি বলেছেন হসফুর আসাফির জান্না মাসুম বাচ্চা আর ইন্তেকাল হয়েছে বলছেন জান্নাতের পাখি সেখানে আপত্তি জানেন তুম আরো দেখ वए भलो आता सुनेसदुल्ला जहांगीर सर रहा आलोटार करते हैं जी कहते थी कि आल्ला रहमते भाला आटते हाँ কেন কিছু কি আপনার দোয় ভাল মানে আপনি আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে আল্লাহ তাকে বলো রাখো সুস্থ রাখো তাকে এই সে হিসেবে ভালো এই কথাটা আসলে এই ধরনের যত ভাষা আছে না আমাদের এগুলো এগুলো মানুষ কখনো সিরিয়াসলি বলে না এগুলো হালকাভাবেই বলে অর্থাৎ এটা একটা একরাম করা হল ওনার যে আপনি আমাকে যেহেতু মোহ্বত করেন নিশ্চয় আমার জন্য দয়া করে থাকেন তো আপনি যখন আমার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকেন আল্লাহ আপনার দোয়া কবর না করবেন আল্লাহের জমান এবং আপনাদের দোয়া ভালো আছে সবাই লিখতে আপনাদের দোয়া ভালো আছি এটা আপত্তির কি এর মধ্যে আর তো বেকার আল্লাহ দিকে করে আল্লাহ সবাই ভালো লাগছে না ঠিক আছে আর নায়ে বলাতেও ঠিক না এক দৃষ্টিক থেকে হয়তো বলেছেন কারো বাড়াবাড়ি দেখে হয়তো বলেছেন নাজায়াত বলা ঠিক না কিন্তু আর কথা যেখানে এখানে খেয়াল রাখা যায় অপরকে সবসময় এরকমই আল্লাহর রহমতে ভালো আছি এই কথাটা কম বলা হচ্ছে আমি জানি না শুধু ওনাকে খোঁজ করার জন্য কথাটা বললাম এক ধরনের তাকার লোক যদি দিল থেকে না বলা সবাই তো আমরা দিল থেকে কথা বলি না বাকি ওই কথা তো আগে আল্লাহর রহমতে মানে ওনার দোয়া ভালো থাকলো তো আসলে আল্লাহর এলাকার কেমন রাখছে আল্লাহ ভালো রেখেছে হ্যাঁ তো খালি এটা তো কাকরাজের হজুর রাজু একজন আসেনি এটা এসে আদক এভাবে চুল এরকম হয়ে গেছে অনেকের প্রশ্ন করতেই আল্লাহ কেমন রেখেছেন ওটা ওই মানুষ বেশি বেশি জিজ্ঞেস বলবে যারা আল্লাহ যে রাখে সব সন্তুষ্ট থাকে এই ধরনের কষ্ট করলে ঠিক আছে আল্লাহ কেমন রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিন্তু যারা অনেকে দুর্বল নিমান ওরা আসলে তখন খুশ থাকে না এমনি যদি কেমন আসেন না বেশি ভালো যাচ্ছে না সুবিধা কোনো সে এই কথা বলতে কোনো গুণে নাই এটা অবস্থা এখন তার ভালো যাচ্ছে না পেরেশানে আছে কথা বললে এটাতে কোনো গুণে নেই কিন্তু যদি আল্লাহ কেমন রাখছেন না আল্লাহ ভালো রাখেননি ওইভাবে প্রশ্ন করলে তো যাওয়া এরকম আল্লাহ ভালো রাখেন না আল্লাহ ভালো না কাজ না কাজ ভালো না রাখা আল্লাহর কাজ আল্লাহ ভালো রাখেন নাই এই কথাটা কি আমি জানালাম নাকি এটা আপত্তির সুখ দন রকম হতে না হয়ে যাচ্ছে এরকম হতে পারে সেজন্য কেমন আছো তুমি তোমার সকাল কেমন হয়েছ তোমার সন্ধ্যা কেমন হয়েছে আমি কষ্ট করেছি আমি এটাই তুই আলহামদুলিল্লাহ বললাম আমার কষ্টের উদ্দেশ্য হল একুশিল আমরা দোড় দর আল্লাহ শুরা যেতাম কেমন আছেন কেমন আছেন বলতেই থাকি ওনারা এরকম খালি বলতেই থাকা আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বলতেন যখন সে আলহামদুলিল্লাহ বলো হাদ আমার বস্ত্রের উদ্দেশ্য এটাই ছিল যে তুমি আলহামদুলিল্লাহ বলো তো যে সমস্ত কথা আমাদের মুখে সব সবসময় চালু ওই কথাগুলোর মধ্যে আমরা এটা চেষ্টা করি ওটার মধ্যে ওটা যেন অর্থবহ হয় ওটার বুঝতে যেন রূপ থাকে মানে শুধু বলে না ফেলি বরং দিল হাদির করে বুধে শুনে বলি বুঝে কোথায় ছিল আমাদের কথা কবরে গিয়ে এখন কবর আলাকে বলার শুনে আমার জন্য আল্লাহর কাছে সে ফতুয়া যেটা হল আরেকটা বক্তব্য আছে কিন্তু দলিল এর দিক থেকে যেটা মজবুত বক্তব্য এটার উপরে ফতুয়া যাওয়া উচিত সেটা হলো এটা যায় শুধু রসুল করিম সাল্লা সালাম যেহেতু আলাম্বিয়া ও আহিয়া ফি কবুরহীন রসুল করিম সাল কবরে জীবিত আল্লাহ যেমন যেভাবে জীবিত সালাম পেশ করার পর সারাদ সালাম পেশ করার পর বলা যে আল্লাহ কোরআনে বলেছেন বুনা হয়ে গেলে আল্লাহর দরবারে মখ্ত চাও ক্ষমা চাও কাছে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়ত এবং রসুলের কাছে হাজির হয়ে রসুলকে বলতে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত আয়াত ওই আয়াতের বরাদ দিয়ে যে আপনি আমার জন্য আল্লাহর কাছে মাক ফেরাত করেন মাক ফেরাতের দোয়া করেন এবং জাননাতে আপনার আপনি জন্য সুপারিশ করেন এই কথা সারাদা সালাম পরে বলার অবকাশ আছে বলে অনেক আলেম বলেছে অনেক আলেম বলেছে এটা কোনো বলার জরুরি মোস্তাহাবস্তাহাব হয়তো দু একজন বলেছেন কবরে গিয়েই মাকসরাতের বিষয়টা কোরআনের আয়াতে আছে ওখানে নাই যে যখন রায় থাকবেন তখনও এ স্পষ্ট নাই কিন্তু আচ্ছা আপনার কাছে এসে যদি তারা বলে তা জীবদাসা আসলে আশা হলেই আর ইন্তকারের পরও যেহেতু কবর জীবিত আছেন আর সলাত সালাম শুনছেন তো আশা করাদের সঙ্গের এই কথাটা আল্লাহ শুনিয়ে দেবেন সলাৎ সালাম যেমন আল্লাহ শোনাচ্ছেন আশা করাদের সঙ্গের এই কথাটা আল্লাহ শুনাইয়া দেবেন তো রসুল সালাম যেমনি তো কবরের রসুল্লাহ উন্মতের জন্য মাতফর করেন এর তো দরিন্দার প্রমাণ দাঁড়াবে সঙ্গে এখন আমার অনুরোধ আমি বেশ করলাম এটার অবকাশ আছে বলে অনেক আলিম বলে এটা কোনো এমন মশালা না যে একবারে কাছেই দরিল দ্বারা প্রমাণিত মশালা এটা মোটামুটি দরিল আছে এটা ছাড়া অন্য কারো কবরে গিয়ে কোনো চীরের কবরে কোনো বাপ দাদা ওস্তাদ কোনো পীর কোনো আগের জমানার কোনো কোনো শহীদ কারো কবরে গিয়ে এই দোয়া করা যে আপনি জন্য আল্লাহর কাছে দোয়া আমার এই সমস্যা আপনি আল্লাহর করে দেন এইভাবে দোয়া করা যেটা বৈধ সেটা হলো দিবতদের লেখার আপনার দেওয়ার জন্য বলা এটা দলিল দ্বারা প্রমাণিত পরিষ্কার হয়েছে যে কথাগুলো বলেছি এই অহংকার সৃষ্টি একসাথে অনেক মশলা ঢুকে না এমনি তো লম্বা হয়ে গেছে তো যেটা বলতে ব্যাপারে অবহেলা হয় এক অবহেলা বলা হলো আর অবহেলা হলো যেটার জন্য আমি দোয়া চাই আল্লাহ এই অবহেলা সেটা হলো আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই হালকা পরিবর্তন এই যে তখন প্রথম প্রথম উনি হাসপাতালে ওনার শুনে তো অনেক পরেশানি হয়েছে অনেক দোয়া করেছে এরপর ওই বাকি থাকে না এমনি মাঝে মনে হলে দোয়া করি যে করি না তা না কিন্তু ওই সময় হালাত আর ওটা না এটা মানুষের ইচ্ছার বিচরে না ওই হালাত কিন্তু করতে থাকা উচিত দোয়া নৈরাস হয়ে যাওয়া ছেড়ে দেওয়া এটা অনুচিত এই কথাটা বলার জন্য আমরা সেটা বলছি দোয়া নৈরাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া দোয়া বলেছেন দোয়া কবুল না করো তাড়াহুড়া করলে দোয়া করো কি যদি দোয়া করলে দোয়া আমি তো দোয়া করেছি কবুল আমি দোয়া করেছি কবুল হানি এটাই তাড়া বলতে না যে কবল কবুল কবুলের প্রকাশ আমি দেখি না দেখা আর কবুল না হওয়া কি এক ওনার যে ফুকাত কথা বললাম দোয়া করছি আমরা জন্য শেফা আমরা দেখছি না ওই শেফা দেখছি না যে শেফার জন্য ওনার দোয়া কিন্তু যতদিন বলা যাবে তার আলাদার মধ্যে আল্লাহ প্রকাশ ঘটাতে পারেন তার দিন দিকের শেষের দিকে প্রকাশ ঘটাতে পারেন আখরাতে প্রকাশ ঘটাতে পারে বেশি দরকার আর আমরা দেখছি যে এত খেদমাত করো এত কষ্ট এগুলো তো আল্লাহ এগুলোকে সারিয়ে দিচ্ছেন আল্লাহ এই যে কোরবানি করা হয় এটার পর আপত্তি করে না যে এত পশু করে হচ্ছে হ্যাঁ আমি বলি যে কষ্ট হয় না হয় না এটা কি একবার একেনের সাথে বলা যায় কমপক্ষে কোরবানির পশুগুলোর কোরবানির সময় আসলে কষ্ট হচ্ছে একেনের সাথে বলতে পারবে কেউ আচ্ছা ওই বর্ণনা না রসুলের করিম সাল সালাম যখন করছিলেন এগিয়ে গিয়ে আসছিল করবো না এটা তাকি করো তো এটা আমার দেখো হ্যাঁ তোমাদের জানা থাকলে বলো জানা না কেন এগিয়ে আসছিস তার হালা কিভাবে আল্লাহ লিখছেন সে আল্লাহ কিভাবে হচ্ছে এগুলো এই জিনিসটা তো আমাদের বলানো সেজন্য কখনো নৈরাস হতো এবং কখনো শেখায়াত করতাম না শেখায়াত থেকে আমরা রক্ষা করেন সেটা হলো মুসলিমের দুরবস্থা দূর হওয়ার জন্য তো সব জায়গায় সব সময় হচ্ছে কিন্তু আছে এই ক্ষেত্রে তো এই নৈরশ্ব এখানেও নৈরশ্য আসার ঠিক না ঠিক হলো মানে যেই হালাত ইসলার করার জন্য আমরা দোয়া করছি ওই হালাতের ইসলার জন্য একটা কাস্ত দোয়া আর একটা কাজ হলো কিছু আমলি পদক্ষেপ আমলি পদক্ষেপটা তো হচ্ছে দোয়াটা হচ্ছে দোয়ায় কিছু যে হচ্ছে না হয়তো আরও খারাপ হালাত ওটা থেকে আল্লাহ রক্ষা করছে এটা আমাকে আরেকটা হলো ওই যেরকম বললাম যদি যদিও আমি প্রকাশ দেখছি না দোয়া কবলে তাও দোয়া করে যাবো দোয়া করে দেবো ওইটা আরেক দিক থেকে আচ্ছা হজে গিয়ে আমরা যে অবস্থা আশপাশে কত কিছু কি হচ্ছে হারামাইনের ওটা বাদ দিয়ে শুধু যারা হজে দেয়ারদের জন্য যাচ্ছে তাদের কত ত্রুটি ওই হিসেবে তো বয় তুললে উঠে যাওয়া দরকার ছিল এখন তো আছে এখন তো জমি না আছে হজে শুধু দিয়ে রাখছেন আল্লাহ এটা কমপ্লিট যত ষড়যন্ত্র মাদেশের বিরুদ্ধে একটা তো থাকার কথা ছিল দুর্বল হালাতে এত আছে মধ্যম হালাতে তো আছে মানে বাধ্য দেখা দেয় আলাতে একবারে নরে সবার কিন্তু গভীরভাবে দেখলে আসলে নরেশ হওয়ার মতো এবং দোয়া ছাড়ার মতো কোনো অবস্থা কথাই করে দিতে হবে ওটার ফায়দা কোন আমরা কোনো না পাবো কালকে পাই দুনিয়াতে পদক্ষেপ নেওয়া দরকার সেটা তো এটা কিন্তু অনেক আহম কথা আমি ছাত্রবাদেরকে মাঝে মধ্যে বলি তুমি যে বিশ্বের হালাতের উপরে কাঁদ বিশ্বের হালাতের খারাপ অভাব উপরে কিন্তু আমি একজন আমি দায়ী আমার যদি একটা বদ থাকে এই বদ যদি আমি ছাড়ার চেষ্টা করি এটা আমি সহযোগিতা করলাম সমাজের বিশ্বের হালাত ঠিক হওয়ার জন্য আমার যদি একটা ফরজ ও জীবের মধ্যে ত্রুটি করছি না এটা যদি আমি নিজের আমারের মধ্যে নিয়ে চেষ্টা করি এক আমার এসলার ফিকির হল এটা এটা সমাজের সহযোগিতা হল দুনিয়ার হালাত ঠিক হওয়ার জন্য এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু নিজেদেরকে আসলা করা এই কথা ভাবা যে আমার ক্ষতি আমি করলাম আমি তো আরেকজনের বুক জুলুম করছি না আমার এই ত্রুটি এসলা না হলো আচ্ছা এই আমি ছাড়লাম হলো আমার ক্ষতি হলো আর কি আসলে শুধু একা তোমার ক্ষতি তুমি যে পরিবার আছো ওই পরিবারের ক্ষতি তুমি যে প্রতিষ্ঠানে আছো ওই প্রতিষ্ঠানের ক্ষতি তুমি যে সমাজে আছো ওই সমাজের ক্ষতি তুমি যে দমনের উপর আসো ওই দমনের ক্ষতি আমার এলফিরাদি গুণা এটা কিন্তু ব্যক্তির ক্ষতি আমরা এই আমার প্রথম বয়ান শেষ করে আর কি পরিবর্তনের জন্য নিজের সংশোধন এটার একটু উদাহরণ দিয়া সরপ্রের দিয়া এটার একেবারে ব্যাপক বলে প্রচার করা আমরা তো যেকোনো বিপদ আসলে শুধু অন্যদিকে দিকে তাকাই নিজে এটা করা দরকার মনে রাখো Oh, no.